আসসালামু আলাইকুম ওরকমদুলিল্লাহ ওর ও আলিহী ওজমআন ও মঙ্গিন প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অনচ অনচ থেকে আপনার পৃথিবীর পর্দায় নিয়মিত সুন্দর প্রোগ্রামগুলি শুনে আসছেন আজকে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কিতাব উত্তিদ এর দর্শ শোনার জন্য আসুন আমরা কিতাব উত্তিদ এর মূল্যবান দর্শগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি ভালোভাবে উপলব্ধি করে জীবনের সর্বক্ষেত্রে সেগুলিকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমরা কিতাবত্ত হেঈদের ধারাবাহিক দর্শে আজকে কিতাব উত্তেদের পঁয়ত্রিশতম দর্শ শুনব ইনশা আল্লাহ একটি বিষয়ের অবতারণা শুরু করেছিলাম সেই বিষয়টি কিতাব উত্তা হেদের চব্বিশতম বাব চব্বিশতম অধ্যায় বাবু মায় জা আফি শেহের জাদু সংক্রান্ত আলোচনা আমরা ছত্রিশতম দর্শে শুরু করেছিলাম সেই আলোচনার এই অবশিষ্টাংশ আমরা এই দর্শে পূর্ণ করব ইনশা আল্লাহ লফক রাহেমা তিনি তার উম্মাদ সতর্ক করছেন তিনি বলছেন ইস্তানিবু আসাদ তোমরা ষাটটি ধ্বংসশীল কর্ম থেকে বেঁচে থাকো সেই সাতটি ধ্বংসশীল কর্মের মধ্যে আমরা সেগুলি শুনেছি প্রথম হলো আশিরকু বিল হাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা চতুর্থ হল আকলুর রিবা সুদ খাওয়া পঞ্চম হলো আকলো মালিলতিমতিম অসহায় সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে। ষষ্ঠ হল যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সপ্তম হল সতী সাধুদের আলী ও এ হাদিসটি যেটি বুখারি এবং মুসলিমে এসেছে তিনি ষাটটি বিষয়ে উল্লেখ করেছেন প্রথম বিষয়ে ষাটটির মধ্যে নিয়ে এসেছেন শির্ক প্রথম সেটি হল শির্ক कारण शेर हल पृथिवीर बुके सब चे जघन्यतम अपराध जो अपराधे लिप्त हल मानुष निजेकाल पर सबकिवसले सबकि हारिए फेले शेक विवरण शुनेित व्याख्या जाबना द्वित अल्लाह रसूल सोल्लासम ध्वसशील कर्म हिसाब से जदू संक्रांत आलोचना জাদু এর পরিচয় আমরা গত দর্শে জাদু এর পরিচয় সংজ্ঞা শুনেছি জাদু আল্লা রসুল সালি হুসাল্লাম এ হাদিসে ধ্বংসশীল কর্ম জাদুকে উল্লেখ করেছেন কারণ জাদু একটি কুফরি কর্ম এবং জাদু একটি শেরকি কর্ম মানুষ জাদু কর্ম করার ক্ষেত্রে লিপ্ত হয়ে থাকে যার ফলে তার ইমান আমল আখেরাত সবকিছুই ধ্বংস হয়ে যায় এজন্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই জাদুকেও धंसशील्मे द्वित स्थान लेखक जदुकर हम सम्पर्नल जदू एक कफर कर्म जदू एक शेरकी कर्म ए जदू एक बड़ कविर आगुना जदूते लिप्त हो जदू के आगे आलोचना करू दूध एक शयतानुगत्य कर किसु तम पढ़ारयानतवे किन्म पढ़ारमे जदू करा जदाद माध्यम लिप्त हे व्यक्ति शेर के आकबारे लिप्त हो जाएलम इमान बर जाए। द्वित जदुर दिक्कत उल्लेख कर औषध जतियों विभिन्न रकम विषय व्यवहार करार्ध्यमे सरसि जदू करा जदूते लिप्त हेटी शेर बला जा तब अवश्य इषिद्ध अपराध जेटारे से इजे फये जार कबीरा गुना हराम संज्ञा दिए जदुकर हुकुम सम्पर्क गत दर्शे आलोचना कर लेखक रेहमा जदू जारा तरफ हुकुम सम्पर् बेकिछ हादिस সেগুলি আমরা এখন শুনবো প্রথমটি তিনি আন জনদুব লেখক তিনি প্রমাণিত হয়েছে সেই জনদুব রাদি আল্লাহ আনহু সে হাদ্দু সাহের তুম্বি সইফি সাহের যে জাদুকর তার শাস্তি হল ওর বাতুম্বি কোনো কথা নেই তাকে হত্যা করা এর কারণ আমরা আগে বর্ণনা করেছি জাদু শেরকি জাদুতে যে লিপ্ত হয় যার ফলে সে মোরতাদ হয়ে যায় আর মুরতাদের হুকুম হলো যদি সে প্রকাশ্যে এই ধরনের করে ফেলে তাহলে মোরতাদের হুকুম হলো তাকে হত্যা করা এরপরে লেখক রাহমহল্লা তিনি আরেকটি আসার নিয়ে এসেছেন সেটি হলো বাজা আলা বিন আবুতা তিনি বলছেন কেতাবা খতাবাহ তিনি তার হেরিম অসাহের তোমরা যত রকমের জাদুকর ও জাদুকরণী রয়েছে যে সমস্ত নর জাদু করে থাকে তাদের সকলকে তোমরা একেবারে হত্যা করে ফেলো আমরা হত্যা করলাম ইমাম এবন হাজম রহমা তিনি তার আল মোহাল্লা গ্রন্থের এগারো খন্ডে তিনশত পৃষ্ঠায় এটিকে সহি সনদ বলে উল্লেখ করেছেন অনুরোধ ভাবে আরো একটি বর্ণনা এসেছে যেটি আল্লাহ আনহার কর্মচারী কাজের মেয়ে ছিলেন যে জাদুকর জাদু কর্ম করত যার ফলে নির্দেশ দিলেন হত্যা করার জন্য আহমদ বিন হাম্বাল রহমান যে জাদুকরকে হত্যা করতে হবে এ বিষয়ে নবী সাল আলী হুসাল্লাম তিনজন সাহাবি থেকে সহি সনদে বিশুদ্ধ সূত্রে ফতোয়া বা মতামত প্রমাণিত হয়েছে সেই তিনজনের মধ্যে ধরা তাহলে আমরা এই অধ্যায় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আসলে জাদু করা জাদু এটি একটি কুফরি এবং শেরকি কর্ম যে ব্যক্তি জাদুতে লিপ্ত হবে বা জন্য জাদু করা হবে বা যে জাদু শিক্ষা করবে সে অবশ্যই এ কুফরি কর্মে ও সেরকি কর্মে লিপ্ত হবে যার ফলে তার আল্লাহ তাওহ সেটি বাতিল হয়ে যায় অতএব থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আমরা নিজেরাই এ জাদুর কুপ্রভাবগুলি এবং জাদুর খারাপ দিকগুলি বিশেষ করে শরীয়তে এটিকে হারাম করে দেওয়া হয়েছে এবং এটি কুফরি কর্ম হিসাবে ইসলামে উল্লেখ করা হয়েছে অতএব আমরা আসুন जदू सम्पर्क सचेतन हई सतर्क हई निजे और समाज सकल जदूकर्म थे सब तौफिक दान कर लेखक बेस कैकटी आयात और हादिस नहीं सीखन विषय रही आलोचना करोचना कर प्रथम हल्का आयतर तपसि सम्पर् যেটি সোরা বাকার তারা জানে যে যারা এই জাদুকর্মে লিপ্ত হয় আখিরাতে তাদের জন্য তারা। অশান্তি শুধু আখেরাতে ভোগ করবে এ আয়াত সম্পর্কে আমরা ব্যাখ্যা জেনেছি যেখানে জাদুকরের আখেরাতের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কারণ জাদু একটি শেরকি কর্ম এ কর্মে যখন লিপ্ত হয়ে যায় তখন ইমান বাতিল হয়ে যায় এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে আহলি কিতাবদের বৈশিষ্ট্য ছিল ইয়াহুদ নাসারাদের বৈশিষ্ট্য তারা জাদু এবং শয়তান সেগুলির প্রতি তারা ইমান আনত বা তারা বিশ্বাস করত অনুরূপ এই তাফসির আমরা আরো জানলাম এই আয়াতগুলির আলোকে আমরা জানলাম সেটি হচ্ছে শয়তান বা তাগুত সম্পর্কে আমরা তিনি আরো জাবির আবদুল্লা রানহে ব্যাখ্যা দিয়েছেন যে প্রতিটি জনপদে একজন করে গণক বা থাকে যার কাছে শয়তান এসে থাকে সেই গণক শান বিশিষ্ট গণককেই বলা হয় থাকে জিপন্ধরা আমরা বাকি অংশ ইনশা আল্লাহ শুনবো তবে এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা অপেক্ষা করবেন ধৈর্যের সাথে বাকি অংশ আমরা মূল্যবান আলোচনা শুনব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওর ওবার जदुर जदुकर शि इत्यादि सम्पर्मा शुनेलोचना करके लेखक रेहमहल्ला बसकिन विषय तुम धरे সেই শিখনীয় বিষয়গুলির মধ্যে আরো একটি বিষয় হল আন্নাস যে তাগুত কখনো জিন থেকে হতে পারে আবার এই শেতান কখনো ইন্স মানুষ শ্রেণী থেকেও হতে পারে যে জিন এবং ইনসান এই কর্মগুলিতে লিপ্ত হবে সেই তাগুত বলে গণ্য হবে অনুরূপ আমরা এই অধ্যায় আরো শিখলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাতটি ধ্বংসশীল বিষয় থেকে তিনি সতর্ক করেছেন আমরা আরো শিখেছি তা হল এর হুকুম হয়ে যায় যার কারণে তার হুকুম হলো সে কখনো আর মুসলমান থাকে না সে মোরতাদ হয়ে যায় এজন্য তাকে হয় যদি সে তৌবা করে না তৌবা করলে তাকে মোরতাদ হিসাবে হত্যা করার এই হুকুম আমির উন্মিন অমরু তিনিও সেই বিধান দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা সে জাদু সংক্রান্ত একটি অধ্যায় আমরা শেষ করলাম তার সাথে আরেকটি সম্পূরক অধ্যায় লেখক নিয়ে রাহমহতম অধ্যায় এ অধ্যায়েটি মূলত প্রথম অধ্যায়ের সাথে সম্পৃক্ত সংযুক্ত তিনি বলছেন। বায়ানি আমরা জাদু সম্পর্কে কিছু আলোচনা শুনেছি এখন তিনি এ অধ্যায় নিয়ে আসছেন আলোচনা যে জাদুর কিছু বিভিন্ন রকমের বহুমুখী কর্ম রয়েছে সেই বহুমুখী জাদুর কর্মগুলি তিনি এ অধ্যায়ে সংক্ষিপ্ত তুলে ধরেছেন আমরা এই সংক্ষিপ্ত সময়ে এই অধ্যায়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করব জাহালী যুগের রীতি ছিল কেউ যদি কোথাও বের হতো তাহলে বের হওয়ার মুহূর্তে তার সামনে তিনি একটি পাখিকে উরাতেন। সেই পাখিকে ওড়ানো ধরনের হতো এক হলো যদি কোথাও ওপরে পাখি থাকে বসে থাকে পাখি তাহলে সে পাখিকে উড়াই দিতেন বা তারাই দিতেন তারাই দিলে পাখিটি যদি যান দিকে যেত তাহলে মনে করতেন যে তার কর্ম শুভ হবে যাত্রা শুভ হবে যাত্রা শুরু করতেন আর যদি সেই পাখি বাম দিকে যেত তাহলে মনে করতেন যে তার যাত্রা অশুভ তখন যাত্রা বিরতি করে ফেলতেন যাত্রা বন্ধ করে দিতেন এ ধরনের এক হতে পারে দ্বিতীয় তাদের মধ্যে এও হইতে পারে যে তাদের কিছু পাখি থাকত যেগুলি পাখি তারা পুষতেন চাই সেটি বাস পাখি হোক বা অন্যান্য পাখি হোক সেগুলিকে যাত্রার মুহূর্তে তার যাত্রার ভাগ্য নিয় নির্ধারণের জন্য যাত্রে কল্যাণ অকল্যাণ নির্ধারণের জন্য তারা প্রথমেই পাখিকে উড়ায় সে কল্যাণ অকল্যাণ বা যাত্রার শুভ অশুভ নির্বাচন করতেন প্রথমে তারা পাখিটিকে তাদের উড়াতেন যদি পাখি ডান দিক দিয়ে চলে যেত তাহলে মনে করতেন যাত্রা শুভ আর যদি বাম দিক দিয়ে চলে যেত তাহলে মনে করতেন যাত্রা অশুভ এছাড়াও আরো এক ধরনের হয়ে থাকে তা হলো বের হওয়ার মুহূর্তে যদি দেখেন যে এমন কিছু কিছু পাখি যেমন কাত বা চিল ইত্যাদি এগুলি যদি উঠতে দেখে তাহলে মনে করবে যে যাত্রা অশুভ অথবা যদি মনে করে যে বের হওয়ার মুহূর্তে ডান দিক দিয়ে কোন পাখি চলে গেল তাহলে মনে করবে যে যাত্রা শুভ অথবা বাম দিক দিয়ে কোন পাখি চলে গেল, তাহলে মনে করবে তাদের যাত্রা অশুভ এ ধরনের একটি চর্চা তাদের মাঝে ছিল যেটিকে এক প্রকার জাদু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত জাদু এর উপর অন্তর্ভুক্ত করার দৃষ্টিকোণ হলে এই জাদু হলো শের যেটি গাইরুল্লার উপর আস্থা রেখে এ জাদু করা হয় ঠিক তেমনি ভাবে এ বিষয়টি কল্যাণ ও অকল্যাণ বা শুভ অশুভ এ বিষয়টি গাইরুল্লার উপর আস্থা রাখা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে জাদু এর সাথে এর সম্পর্ক রয়েছে ও দ্বিতীয় বিষয় হল তর্ক তর্ক কি জিনিস তিনি বলছেন আল খত্তু আরবে যে তর্ক হলো জাদু এর বিষয় সেটাও জায়গাতে বা জমিনে সে বিভিন্ন রকমের দাগ কাটা বিভিন্ন রকমের দাগ কেটে সেটাও কয়েকভাবে হতে পারে এখনো মানুষ যখন কখনো কোনো যাত্রা করবে সেই যাত্রার সময় তারা জমিনে কিছু দাগ কেটে কিছু আঁক টেনে তারা তাদের যাত্রাটা শুভ না অশুভ এটা তারা নির্বাচন করত। অথবা এই জমিনে আঁক কেটে দাগ কেটে তারা জীবনের ভাগ্য যাচাই বাছাই করতো কার ভাগ্যে কি রয়েছে না রয়েছে ইত্যাদি যাচাই বাছাই করতো এ ধরনের এই দাগ কাটা বিষয় এটাও জাদুর সাথে তুলনা করা হয়েছে এ কারণ এদিক থেকে তুলনা করা হয়েছে যে জাদু মানুষকে কি করে থাকে মানুষকে সঠিক জিনিস থেকে বিরত রেখে থাকে বা মানুষকে ভিন্ন দিকে টেনে নিয়ে যায় সেই দিক থেকে এই জিনিসটি অর্থাৎ জমিনের দাগ কেটে মানুষ তার গতি হয়তো ভালো ছিল গতি হয়তো ভালো দিকে ছিল সেটিকে ভিন্ন দিকে নিয়ে চলে যাওয়া হয় এই দৃষ্টিকোণ থেকে এটাকেও জাদু এর সাথে তুলনা করা হয়েছে অথবা আরো দিক হল এই দাগ কাটার মাধ্যমে রাখে এটার উপর আস্থাশীল হয়ে যায় যেটা গাইসা ও আস্থা সেই দৃষ্টিকোণ থেকেও এটা জাদুর সাথে সম্পৃক্ত তৃতীয় বিষয় এসেছে অত্যেয়ারা তেয়ারা হলো ওই বিষয়কে বলা হয় সেটাও কুলক্ষণ নির্ণয় করা এ তেয়ারা কুলক্ষণ নির্ণয় করা বা কুলক্ষণ মনে করা से कुलक्षण निर्धारण होते कुल अथवा कथा जार हो बढ़ उदी से हचुट खाए कुल्बा शुभ होना तक फिर आसते बर हो मुहूर्ते जो কোন খারাপ কিছু কথা শুনে খারাপ কিছু দৃশ্য দেখে দেখে মনে করবে যে আজকে তাহলে আমার জন্য অশুভ দিনটি সুতরাং নাহেলি যুগের সমস্ত বিষয়গুলি সাথে সম্পৃক্ত করা হয়েছে আব্দুলা আব্বাস বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন ফাকাদ সর্বিনুজুমি তার করে সবতিন সে যেন জাদুর জ্ঞান অর্জন করে যে ব্যক্তি তারকা রাজির জ্ঞান অর্জন করে সে ব্যক্তি যেন জাদুর জ্ঞান অর্জন করে তার যেটি জামে এবং সহিহার মধ্যেও হাদিসটি এসেছে এ হাদিসটির ব্যাখ্যায় আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব তাহলে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম এখানে তারকা জ্ঞানকে জাদু এর সাথে তুলনা করেছেন বা এই তারকার জ্ঞানকে এটাকেও জাদু এর অন্তর্ভুক্ত করেছেন এখন তারকারী এর জ্ঞানটা কি ধরনের স্বতন্ত্র ভাবে একটি অধ্যায় সামনে আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে সংক্ষিপ্ত ভাবে আমরা এতটুকু বলব শুধু যে তারকা রাজি এর জ্ঞান সাধারণত দুই ধরনের হতে পারে একটাকে বলা হয় আরবি ভাষায় এল মো তা আরেকটাকে বলা হয় এলমো আত অর্থাৎলম হল কি আকাশে বিভিন্ন যে সমস্ত নক্ষত্রগুলি উদিত হয় সেই নক্ষত্রগুলিকে পৃথিবীর বিভিন্ন অবস্থার সাথে নক্ষত্রগুলিকে সম্পৃক্ত করা এবং মনে করা যে পৃথিবীতে অমুক জায়গায় ভূমিকম্প হচ্ছে এটা হলো অমুক তারকার কারণে অমুক তারকা উদয় হওয়ার কারণে এই ভূমিকম্প হলো অথবা ঝড় বৃষ্টি হচ্ছে এটা অমুক তারকা উদয় হওয়ার কারণে বা অমুক কারণে এই ঝড় বৃষ্টি হচ্ছে এ ধরনের তো পৃথিবীতে যে সমস্ত বিপর্যয় ঘটে থাকে পৃথিবীতে যে সমস্ত অবস্থা হয়ে যায় এই অবস্থাগুলিকে তারকার সাথে সম্পৃক্ত করে মনে করা যে সেই তারকাই এইগুলি ঘটাচ্ছে অথবা এই তারকাগুলির কারণে এগুলি ঘটতেছে এ ধরনের যদি জ্ঞান হয়ে থাকে তারকা যে সংক্রান্ত তাহলে এটি হল নিষিদ্ধ এটি হলো হারাম এটাই হলো এক প্রকার জাদু কারণ পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহ সুবাহ সংঘটিত হয়ে থাকে যখন মনে করা হয় যে এই তারকাগুলির কারণে বা এই তারকাগুলি এগুলি ঘটাচ্ছে তখন সেগুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহানব তালার উপর আস্থা না হয়ে আল্লাহ সুবাহন তালাকে এগুলির পরিচালক বা এগুলির ঘটক না মনে করে মনে করা হয় এই তারকা সেটি একটি শেল এই দৃষ্টিকোণ থেকে এটির জাদু এর সাথে সম্পর্ক রয়েছে অর্থাৎ জাদু যেমন গায়রুল্লার উপর আস্থা রেখে এই সমস্ত কিছু করা হয় সেটি এই দৃষ্টিকোণ থেকে শের আর এই তারকার জ্ঞান অর্জন করে যখন এরকম মনে করা হবে এরকম বিশ্বাস করা হবে সেটি এই দৃষ্টিকোণ থেকে শের জ্ঞান দ্বিতীয় শ্রেণী যেটা দ্বিতীয় প্রকার যেটি সেটি হলো মানুষ তারকারাজি এর মাধ্যমে কিছু নির্দেশনা গ্রহণ করবে সেই নির্দেশনা গ্রহণ দুই দিক থেকে হতে পারে সেই নির্দেশনা গ্রহণ আবার ধর্মীয় ক্ষেত্রে হতে পারে আবার পার্থিব ক্ষেত্রে হতে পারে ধর্মীয় ক্ষেত্রে রাত্রিতে কোন সময় সাহারির সময় হবে সাহারি খাওয়ার জন্য সেই সময়টি বুঝবে তারা জানবে এই যে অমুক তারকা যখন উদিত হয় তখন সাহারির সময় হয় অথবা রাত্রিতে কেউ গভীর রাত্রে তাহার্জুদের নামাজ পড়বে মনে করবে যে অমুক তারকাটি যখন উদিত হয় তখন এই গভীর রাত হয় সেই সময় তাহার্জুদের সময় হয় এই হিসাবে যদি তারকা রাজির মাধ্যমে দিক নির্দেশনা নিয়ে মানুষ তার আবাদত সম্পাদন করে আল্লাহ সব আলার তাহলে এটি ভালো বিষয় এটি বৈধ নক্ষত্ররাজির এই ধরনের জ্ঞান থাকা এটি কোনো নিষিদ্ধ নয় এটি খারাপ নয় অন্যভাবে নক্ষত্ররাজির মাধ্যমে মানুষ বৈধভাবে পার্থিব উপকারের জন্য এটাকে ব্যবহার করতে পারে অর্থাৎ নক্ষত্ররাজির মাধ্যমে মানুষ রাত্রিতে গভীর অন্ধকারে দিক নির্দেশনা নিতে পারে যে পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে না উত্তর না দক্ষিণ এভাবে দিক নির্ণয় করতে পারে নক্ষত্ররাজির মাধ্যমে যে এই নক্ষত্র যেদিকে উদিত হয় সেটা হল পূর্ব এটা যেদিকে উদিত হয় সেটা হলো পশ্চিম এ ধরনের যদি জ্ঞান হয়ে থাকে তাহলে এই নক্ষত্ররাজির জ্ঞান এটি নিষিদ্ধ নয় বরং এটি জায়গ রয়েছে আর যদি এমন হয়ে থাকে যে এই নক্ষত্র উদিত হওয়ার কারণে পৃথিবীতে এই বিপর্যয় ঘটতেছে বা এই নক্ষত্রেই এই বিপর্যয় ঘটাচ্ছে এ ধরনের জ্ঞান হয়ে থাকে সেটিকেই জাদুর সাথে তুলনা করা সে ধরনের জ্ঞান অর্জন করা মানে হলো জাদুর জ্ঞান অর্জন করা যেগুলি মানুষকে শেরকের দিকে ধাবিত করে মানুষকে শেরকের দিকে নিয়ে যায় আজকে এ দর্শ আমরা এখানে শেষ করতে যাচ্ছি ও আখর দাওয়ান রবীন্দিন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত